وَشِعَّ عَنِ تَفَدَّعَ مِن خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالُ نُضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ تردتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعده إلا هالك آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسولهن অবস্থিত গোবর্ণাদা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথমবার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা এলাকার গণ্যমান্য মুরব্ব মেহাজাম দূর দূরান্ত থেকে আগত জনতা আমার এবং পর্দার আড়লে থাকা মা এবং বোনেরা আজ আপনাদের এই মারফিনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সকলেই হয়তো নাম ইতিমধ্যে শুনে ফেলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দায় মোবাইল ইসলাম হজরত মাউলানা মুফতি মাহমুদ হাসান তিনি আসেননি নম্বরে মাইকের সাউন্ডটা আছে এই সাউন্ডে যদিও কথা বলতে অনেকটা ম্যাচিং করতে কষ্ট হচ্ছে এরপর শুরুতে কোরআনে পাকে তেল ছাড়াই আমাদের এই মাফিরের অধিবেশন শুরু করা হয়েছে भुम आल्ला के जगह हिसाब से बरद्द करो आसमान জমিন হচ্ছে আমাদের থাকার জায়গা। আসমান হচ্ছে তোমার থাকার জায়গা তো আমাদের জন্য এই জমিন তোমার জন্য আসমান দুইজন মিলে ভাগাভাগি করে নিলা অথচ আল্লাহ আমাদের মতো দেহ বিশিষ্ট কোন সত্তা না আল্লাহ তে দিলাম আল্লাহ আস আমরা জায়গা ভাগাভাগি করে নেই। তোমার দিলাম আসমান আমরা নিয়ে থাকি জমি তুমিও খুশি থাকো আমরাও খুশি থাকি কাউকে কষ্ট দেওয়ার কিন্তু আমরা ইসলামে সম্মেলন করলে আসলে সারা দেশের মধ্যে সকলেই যা ক্যাক নামে চেনে ইসলামের কথা বলেন ত্রহীদের কথা বলেন হতের কথা বলেন তো তিনি আগমন করবেন তিনি আপনাদের সামনে কথা বলবেন তো মূল আলোচক আজকে তিনি তিনি আসা পর্যন্ত যতটুকু সময় লাগে অনুভব করছি যে বিষয়গুলো শহরের বা গ্রামের শিক্ষিত বা অশিক্ষিত যুবক বা বৃদ্ধ সকলের জন্যই জানাটা একেবারে ফরজ যে বিষয়গুলো না জানলে दुख हम दा कर मुसलमान रसुर जुगे रस आशपाशोहिरा छा दावी करत मुसलमान কিন্তু এই উভয় মুসলমানের জীবনের মধ্যে আমাদেরকে মুসলমান আমাদের ইজ্জত আমাদের সম্মান আমাদের মর্যাদা তিনি ইসলামের মধ্যে রেখেছেন আজ বিল ইসলাম فإذا ابتغينا العزة في غيره أذلنا الله আমরা হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছেন তো সেই চাহের যুগের চাহেরি মানুষ আমরা যারা ছিলাম অন্ধকার যুগের অন্ধকারচ্ছন্ন যে সকল মানব আমরা ছিলাম আল্লাহ তার ইসলামের গল্পতে ইসলামের সুবাদে সে আমাদেরকে বানিয়ে দিলেন কারণ আমরা হচ্ছে গোলাম গোলাম হয়ে যদি গোলামী না করি মনিত আমাকে আমার প্রাপ্য জিনিস বুঝিয়ে দেবে না বরঞ্চ আমাকে শাস্তি দেবে আমার নির্যাতনের খরক নেমে আসবে কারণ পরিচয় দিচ্ছি গোলাম কিন্তু গোলামির বিন্দু মাত্র চিহ্ন আমাদের মধ্যে নেই আমরা মুসলমান জানেন তো সবাই আমরা মুসলমান এই পরিচয় সবাই সন্তুষ্ট সন্তুষ্ট আমরা আমাদের এই পরিচয় গর্বিত ইসলামের কোনো বিধান নিয়ে আমাদের চুলকানি নেই ইসলামের কোনো বিধান নিয়ে আমরা হীরবন্ধতে ভোগিনা আমরা লজ্জাবোধ করি না ইসলামের কোনো বিধান দুনিয়ার নিজেদের পিঠ বাঁচানোর ঠান্ডায় ইসলামের কিছু বিষয়কে তো প্রকাশ করে আরো কিছু বিষয়কে গোপন করে আমরা সেই সমস্ত মুনাফিকদের অন্তর্ভুক্ত পুরো ইসলাম আল্লাহ আমাদের কাজে দিয়েছেন আমরা মাটিতে আমরা শুধু লাঞ্চরে ভোগ করব। পরিবর্তন হয়েছে এই পোলাম দ্বারাই তারা দুনিয়ার মুখে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন বলেন। তাদের দিকে চোখ উঁচু করে তাকানোর সাহসকারও ছিল না একটা মুসলিম নারীর ইজরতের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানোর হিম্মত দুনিয়ার গুপনি পড়াশক্তিরও ছিল না এছাড়া তার প্রাণীর উপর যদি কোনো নেকড়ে এসে আক্রমণ করে সেটা করতে পারে কিন্তু দুনিয়ার কোন মানুষ এসে একজন মুসলমানের উপর চড় হবে এটা ভাবা যায় একটা সময় ছিল এই প্রধান এবং তার জীবনদর্শ এই দুই জিনিসের বাইরে আপনার ধরার মতো আর কিছু আছে আমাদের যদি এই দুই জিনিসকে ছেড়ে দুনিয়ার সুপার পাওয়ারদেরকেও আপনার ধরি তারা কি আমাদেরকে সম্মান দিতে পারবে তারা কি আমাদেরকে গৌরবের আসনে করতে পারবে কারণ সম্মান দেওয়ার ক্ষমতা একমাত্র কার আমরা যে ইসরায়েল ভারত চীন আমাদেরকে অপদস্থ করছে কিন্তু আমরা ভুলে যাই সম্মান দেন যিনি অপদস্থ করেন তিনি আমেরিকার কোন ক্ষমতা নেই আমাদের গা থেকে রক্ত ছাড়ানোর ভারতের কোনো ক্ষমতা নেই আমাদের মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করার দুনিয়ার কারো কোনো ক্ষমতা নেই সর্বময় ক্ষমতার অধিকার একমাত্র কে বলেন একমাত্র কে আমাদের আল্লাহ আকবরের ধনে উচ্চারিত হলে রাজা গৌর গোবিন্দুর প্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেই জাতি তো আমরা তাদের রক্তই তো আমাদের দেখে আজকে প্রবহমান কিন্তু কোথায় তারা ভিক্ষা করে বেড়াই তোমরা আমাদেরকে মেরো না প্রয়োজন ইসলামের মধ্যে তোমরা যেভাবে চলতে বলো সেভাবে চলবো তারপর তোমরা আমাদের উপর করুণা হো মুসলমান তার সম্মান তার আজমত তার মহত্ব তার মর্যাদা তার গৌরব সবকিছু রেখেছেন এবং তার নবীর জীবন মধ্যে আল্লাহ কোরআনে বলেন মনোবল হারিও না জানু তোমরা দুঃখ করো ও আন্তুল না আল্লা যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই বিশ্বাস আগে দিনের মধ্যে বসাও যদি মমিল হও সম্মান তোমরাই পাবে ইজত তোমরাই পাবে কারণ সম্মান এবং ইজ্জতের চাবিকাঠিত উপরে তো আমরা যে জামানায় আছি আমাদের দুর্ভাগ্য বলে অথবন যে কোনো শব্দ ইচ্ছা আপনারা চয়ন করে নেন আমরা রসুলকে সরাসরি চোখে দেখিনি রসুলের সাহাবিদের সহবত্ব আমরা পাইনি ইসলামের সোনারি যুগ जो दिन पर्यत दुनिया मध्य इसलम चर्चित छो सब महल सेक्टर को जमाना चोख तुले तकना जेदि तक दिखे शुद्ध लाछना माइक आवाज ठीक करा तो सम्भवर तो मन हम माइक बद दिए मुखे कथा बोलने प्रभावित है कथा भलो ना था कथा गो कष्ट बेर जाए तो ने माई के रावाज এখন থেকে ছিয়ানব্বই বছর আগে দুনিয়া থেকে রাষ্ট্রীয়ভাবে ইসলামের পতন ঘটে গেছে এরপর থেকে দুনিয়ার মধ্যে যারা এসেছে আমরা আমাদের বাপেরা তাদের বাপেরা আমাদের পর্দাদারা এই সবগুলো আমরা হয়তো কোরআনের কিছু কথা শুনেছি কিন্তু এই দু চোখ মেলে ইসলামটাকে দেখার সুযোগ হয়নি আমরা শুনেছি এক জামানায় রসল্লা সাল আলিয়া সাল্লাম নিজেই নাকি রাষ্ট্রপ্রধান ছিলেন প্রতিষ্ঠিত হয়েছিল এক ঘাটের মধ্যে এসে ছাগল আর বার এসে একসঙ্গে পানি খেত তার মানে ইনসফের প্রভাব ছিল ছাগল বুঝতে পেরেছিল এই ভাগ আমার কাছ থেকে আদায় করা হয়েছে আমরা শুনেছি রাসুল বলছেন আরে দুনিয়ার অন্য মানুষের কথা বাদ আমার মেয়ে ফাতেম যদি চুরি করে আমি মোহাম্মদ রসুল তার ভাগ কেটে দেব এগুলো আমরা শুধু শুনেছি বইয়ের পাতায় পড়েছি চোখ দিয়ে দেখার ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম এরকম শত শত সেক্টর উপসেক্টর ভাগ করা যাবে যেগুলোর সবগুলো সেক্টরে এক যুগে ইসলাম ছিল শুধু শুনেছি আর কেউ তো এমন আছে যে এগুলোতে ইসলাম আছে এটাও হয়তো জানে না এমন মানুষ আমাদের সমাজে আছে যারা হয়তো নিজেরা জানে না তার সে একজন অজান্ত মাদ্রাসায় ইসলাম থাকবে শুধু মার্কাজে ইসলাম থাকবে শুধু খান ইসলাম ঢুকে থাকবে শুধু কোরআনের পৃষ্ঠায় ইসলাম শুধু সীমাবদ্ধ থাকবে শুধু হাদিসার পাতায় এর বাইরে মনে হয় ইসলামের আর কোনো কাজ নেই তার চাইতে কম পুরো ইসলাম মানলে আল্লাহ আমাদেরকে জান্নার দিবেন আল্লাহ কিন্তু যদি পুরো ইসলাম না মানি নামাজ পড়ি রোজা রাখি না রোজা রাখি হজ করি না হজ করি না পারিবারিক না সামাজিক ইসলাম মানলে ছাত্র থাকে সেখানে ইসলাম মানি যেখানে ইসলাম মানলে ছাত্র হয় সেখানে ইসলাম মানি না যেখানে ইসলাম মানলে পেট ঠিক থাকে সেখানে ইসলাম মানি যেখানে ইসলাম মানলে পেটের খাবার এই পুরো কোরআনের ব্যাপারে কোন সন্দেহ করার অবকাশ নেই আর পুরো কোরআনটাই যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ মিলাপ করার জন্য রাজির করে আল্লা কোরআন নাজিল করেছেন শিক্ষা গ্রহণ করার জন্য ওরান নাজিল করেছেন হেদায় গ্রহণ করার জন্য ওরান নাজিল করেছেন কোরআন কে জীবন বিধান হিসেবে করার জন্য কোরআন আমাদের ইজ্জাত এনে দেবে না কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা পরি্যাতন আসামের উপর নির্যাতন পাকিস্তান ওয়াজিরিস্তান এবং সোয়াতের উপর নির্যাতন চীনের জিনজিয়া এবং কাজাকের উপর নির্যাতন আফগানিস্তানের উপর নির্যাতন ইরাকের উপর নির্যাতন সোনালিয়ার উপর নির্যাতন আল্লাহকে ডাকার সুযোগটুকু নাই আল্লাহর নাম স্বাধীনভাবে উচ্চারণ করার সুযোগ নাই এই অবস্থা কোরআন জানাচ্ছে ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না যতদিন না তোমরা নিজেরা ঘুরে দাঁড়াবে আজকে তার ইসলাম মারার স্বাধীনতা নেই নিজের অধীনস্থাপানোর স্বাধীনতা নেই তার অধীনে একটা স্কুল আছে একটা কলেজ আছে অনেক রাষ্ট্র এমন আছে সেখানে তার স্টুডেন্ট मेर वैध आज आदल स्वाधीनत हस्तक्षेप कर मामला टू बहुत घर भेत सर जो কেউ কিছু বলার অধিকার রাখে না আমাদের এই সমস্ত অঞ্চলে সেটাও হয়তো করা হবে কিন্তু জঙ্গিদের পোশাকে ঢুকতে দেওয়া হবে কেনারিজম নাকি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি যে যে ধর্ম কোন আপত্তি নাই তাহলে একটা মেয়ে যদিপুরে একটা পোশাক কারখানা গার্মেন্টস গার্মেন্টস এর মধ্যে আয় করা হয়েছে তিন বেলা নামাজ বাধ্যতামূলক জামাতের সঙ্গে পড়তে হবে যদি না পরে বেতন কাটা এটা জন্য ওই পড়ে নেবে। কিন্তু এই যে নামাজ বাধ্য পঞ্চাশ হাজার পর্যন্ত জরিমানা জারি করা হয়েছে কিছুই করার নাই মেনে নিতে কিন্তু নামাজ চাপিয়ে দেওয়া হলো এটা ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে শিখিয়েছে তোমার অধীনস্থায় নামাজের জন্য সেখানে নামাজের আইন করাটা নেয় নাকি অন্যায় কিন্তু আমাদেরকে শোনানো হচ্ছে এভাবে নামাজ বাধ্যতামূলক করা বেআইনি তাহলে আইন করতে নামাজ বাধ্যতামূলক করা যদি ব্যয় নিয়ে সেগুলো করা বেআইনি হয় না নামাজের আইন করাটাই বেআইনি হয়ে যায় তাহলে আমরা যারা অনুসন্ধান চাই ইসলাম মানতে দেবে না আঘাত করে ছড় করে দিয়েছে তারপর জবান থেকে ইসলামের নাম তারা। ইসলামের কথা বলতে কি সব হয় আর ইসলামের কথা বলতে বলতে যদি আমাকে আঘাত করে আল্লাহ অন্যকে আল্লাহ কি দেখাবেন জীবনে এমন দুই রাগাত নামাজ আদর করতে পেরেছেন যেই দুই রাগাত নামাজে এক মাত্র আল্লাহ ছিল না। খুজু ছিল খুজু শুনছেন। অথবা আল্লাহকে আমি দেখছি অথবা আমার আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহকে কি দেখাবেন না আছে নামাজ না আছে রোজা না আছে হজ না আছে জাকাল যেগুলো আছে পরিবেশন যোগ্য না ख आल्ला देखान मत की কিন্তু আল্লাহর পথে চলতে গিয়ে আল্লাহর আল্লাহ সেই জীবনকে আমি কুরিয়ার পেছনে ব্যয় করিনি সেই জীবনকে স্ত্রী সঞ্চারের জন্য প্রবাণ করিনি তোমার যাওয়া আল্লাহ একমাত্র তোমার জন্যই প্রবান করেছি মুসলমান মুসলমানের জন্য অন্য দ্বিতীয় কোন অপশন আজও খোলা রাখা হয়নি মাত্র একটা বিধান মাত্র একটা বিধান কেউ যদি বলে গোটা ইসলাম মানি এই একেরা মানি না से मुसलमान सेल्ला तुम्हें मानिह ना सब मिले नित शुद्धा कर आगन दिए आगुन थके नीचे मटीरत होते आगुने सामने आगुन दुखे मटिर सामने नत है जार नाम भरबोर तो, <laughs> तो अवस्था अरे अवस्था हल नाम आल्ला जो मस्जिद जमा शुरू होवक के एकत्रित करिए लाकड़ी बकरी लोक गुलरे बस गाड़ी जाली আমি ঘর করে রাখতাম না ঘর পুড়িয়ে দিতাম সেখানে আমাদেরকে বলা হয় নামাজের আইন করা বেআইনি তাহলে কোন আইন করাটা আইনসম্মত সেটা কার আইন আল্লাহ আমেরিকার হাতে তো জান্নাত না ট্রাম্প হোক বেলগেস হোক আর নরেন্দ্র মোদী হোক আর নেতা হোক তাদের চোদ্দ গুষ্ঠী মিলেও তো জান্নাতের এক ইঞ্চি মাটির মালিক নিজেরাই হতে পারবে না আমাদেরকে দেওয়া ধরের কথা আমরা তো দুনিয়াতে এসেছি ট্রাম্পের আইন মানার জন্য আল্লাহ তো সম্মান ছিনিয়ে নেবেন আর আল্লাহ যদি সম্মান ছিনিয়ে নেন দুনিয়ার কোন মান আমাদেরকে সম্মান দিতে হবে বলছি না রসুলের যুগ থেকে তো অনেক দূরে এজন্য নিরেক নির্ভেজাল নিখাত ইসলাম আমরা দেখতে পাই কিছু জিনিস কথায় কথায় শুনেছি বা বইয়ের পাতায় পড়েছি ক্লিয়ার হয়নি আর অনেক জিনিস পড়িও নি আমরা ইসলামের রাজনীতি দেখতে পারিনি আমাদের যখন জন্ম হয়েছে আমাদের জন্ম হয়েছে তখন থেকে আমরা দেখি রাজনীতি আমাদের বোঝ হয়েছে আমরা ইসলাম অর্থনীতির দেখা বাইতুল মালের দেখা একদিনের জন্য পাইনি আমিরুল মমিনের অধীনে বাইতুল মালের সম্পদ আল্লাহ আদেশ অনুযায়ী সামনের সঙ্গে ইনসাফের একদিনের জন্য বন্তন হতে দেখিনি কুক্ষিগত করো তো গরিব সারা গরিব সারা বললো হতে থাকুক এগুলো দেখি আমরা বড় হয়েছি বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইসলামের আইন অনুযায়ী বিচার একদিনের জন্য দেখতে পারিনি অথচ এই রাষ্ট্রের মালিক কি কারো বা মালিক কি কারো নেতা এই রাষ্ট্রের মালিক একমাত্র কে শুধু রাষ্ট্র খ্রিস্টানরা বলব ঈশ্বর কেউ বলবে না আমাদের নেতা হেঁচার এই জমিনের মালিক তো জমিনের প্রতিটা ইঞ্চির মাটি যদি হন মালিক যদি হন একমাত্র কে এখন সেই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে রাজত্ব চলবে কারণ আল্লাহ রাজত্বের কথা বললে কেন কেন হয়ে আর বিরুদ্ধে বললে আমার সম্মান এবং মর্যাদার কারণ হয়ে যায় ওর আর বলছিলাম প্রথমেই সাহাবি বলেন আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছিল ইসলামের দ্বার অন্যথা আমাদের কোনো সম্মান নাই আর হয় না ফের শেষ তার জামা নাই যেদিন ফেরাউন মরেছে তার এবার শেষ হয়ে গিয়েছে কিন্তু যাদের জীবনে কোরআন ছিল মোহাম্মদ রসুল উল্লাহ আদব অমর ওসমান চোখেও তারা হয়তো সাময়িক পরীক্ষার সম্মুখীন হয়েছে বিড়ালকে হয়তো বেড়ালের উপর করা হয়েছে এখনকার যুগে রিমান্ডে আর কি মরুভূমির বালুর উপর উত্তপ্ত সূর্য যখন থাকবে মাথার উপর সেই সময় শুয়ে পড়বেন খালি দেহে বুকের উপর চড়িয়ে দিবেন একটা গরম শক্ত পাথর हत्या ज्वलत पी और पीस्फुलिंग देह चर्बी रक्त गले ग निभे गेगुल সে হালতের শিকার হয়নি তো তাদের উপর সাময়িক পরীক্ষা এসেছিল ইসলামের বিজয় তারা সবাই দেখে যেতে পারেনি বিজয় দেখে যেতে পারেননি কারার পরে কি হয়েছে কিন্তু আমরা দেখেছি ইতিহাসের পাতায় কার বেলার কদিন পরে কিভাবে সেই জাহেবদের আল্লাহ তারা ধ্বংস করেছেন তারা দুনিয়ার মুখেও লাঞ্ছিত হয়েছে আর আখ নিপীড়ন এসেছে এসেছে কিন্তু ফলস্বরূপ আল্লাহ সম্মানিত তাদেরকেই করেছে ইমাম বুহারি তাকে দেশেই ধাক্কা দেওয়া হয়নি দেশ থেকেই ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে দিয়ে দেব। সেদিনের কথা তারা পর্যন্ত চলতে থাক কিন্তু ইমরানি আনে গিয়ে তাকে দেশেই থাকতে দেওয়া হয়নি দেশ থেকেই বের করে দেওয়া হয়েছে কিন্তু ইতিহাস ইতিহাস স্মরণ করে আবু হানি ফাকে তার আদর্শ ছড়িয়ে গেছে সারা দুনিয়ার মধ্যে সেই রাজা বাদশা দের মানব আদর্শ আজকে কোথায় সাময়িক বিপদ আছে আমার রাসুলের যুগে তিনি একদিন সেই রাসুলের নাম উচ্চারিত হবে সেই রাসুলের আদর্শ এই সমাজের মধ্যে প্রচার করা হবে এটা রাসুল জানতেন আল্লাহ জানিয়েছেন কিন্তু দেখে যাওয়ার তো ফির তো তার হয়নি সাময়িক বাধা আসে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে যারা করেছে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন এই জমিনের খেলাফত আল্লাহ তাদেরকে দিবেন বলবেন খেলাফত সোনামিদের প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে তাদের লজ্জাস্থানের মাথা কেটে দেয় তাদেরকে বলে খলিফা হুজুর আমরা খলিফা চিনি কিন্তু এই খলিফা সেই খলিফা না আমরা কাজি কাজি বলতে বুঝি যে বিয়ে করায় কাকে বলে খিফা শব্দের অর্থ প্রতিনিধি কার প্রতিনিধি কারণ মুসলমান আমরা ছাড়া আর কারো প্রতিনিধি হতে পারে না গোটা দুনিয়া যদি আমার ত্রুটিও চেপে ধরে এখন থেকে স্টেজে উঠে আমাদের রক্ত আছে যতদিন ধনির ভেতরের সামান্য স্পন্দন আছে ততদিন পর্যন্ত প্রতিনিধিত্ব করবো আজকাল অবস্থা এমন হয়েছে যারা কোরআনের যত কাছে আসি তারা তত বেশি হিনমন্নত একজন আলেমকে একজন হাফেজ সমাজের মানুষ কোন চোখে এমপি চোখে দেখেনা কম সম্মানের চোখে কি করে সবাই জড়ো হয়ে যান এক নজর দেখার জন্য রোড খালি নিরাপত্তা বাহিনী সব হাজির কারণ তাদের জীবনের দাম আছে দাম কার হাতে যে কোরআনের দাম নাই কার নেতার জন্য সবাই খালি নেত্রীকে সবাই স্মরণ করে কিন্তু আমাদের হয় না অথচ একজন হাফিজ কোরআনের দাম গোটা দুনিয়ার সবার চাইতে বেশি হওয়ার কথা যার বুকে কোরআন আছে তার মর্যাদা তো যত কা যারা তারা তত বেশি হীনমনতাই হই আমরা হচ্ছি আল্লাহর গোলাম সরাসরি আল্লাহর সঙ্গে আমাদের কানেকশন মাঝখানে কোনও নেই আমরা কি আল্লাহ পর্যন্ত পৌঁছতে করি মধ্যস্থা গ্রহণ করি যারা করে আমরা তাদেরকে ভণ্ড বলি ভন্ড যে আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট পৌঁছা যাবে না শেষটা ডাইরেক্ট আল্লাহ দিকে আল্লাহ পাবে না দিয়ে বাজারে দিতে হবে সামনে দিতে হবে যারা এগুলো করে আমরা তাদেরকে সম্বোধন করে সাহায্য চাইম সুতরাং হ্যা আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও আল্লাহ ওই সমস্ত বাংলাদেশের পথে যাদের উপর তুমি চালিও না আল্লাহ অর্থনীতি করতে গেলে তাদের বুঝিবাদ আর তাদের সাম্যবাদের পথে আমাদেরকে চালিও না পোশাক করতে গেলে তাদের মতো পোশাক আশাক আল্লাহ আমাদেরকে পড়িও না তোমার নিয়ামত্রাপ্ত বাংলাদেশের পথে চালো গ্রস্ত আর পথারদের পথে আমাদেরকে চালিও না আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন কোনো ভেজাও নাই কেউ যদি মাঝখানে এসে বলেও কাছে মধ্যে যেমন মারপিলে বসে কত সাবধানে বলবেন আসমানের উপরের কথা বলবেন জমিনের নিচের কথা বলবেন আসমানের উপরেও আল্লাহ রাজত্ব চলবে জমিনের নিচেও আল্লাহ রাজত্ব চলবে আর মাঝখানের জায়গাটা আমার এখানে আবার আল্লাহ কি খবর দা মুখ সামলে কথা বলবেন তো দুনিয়ার মানুষরা টুটি চেপে ধরার যতই চেষ্টা করুক প্রকৃত মুসলমান যদি শুধু চোখ খুলে বা চোখ বন্ধ করে আল্লাহ ডাক দেয় সেই গাছ সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় আশি বছর কুপুরি করেও যদি একবার শুধু মুখ দিয়ে বলে আল্লাহ ছাড়া কার গোলামি করব। এতদিন আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছি তোদেরকেই হক ভেবে তোদের গুলো আমি করেছি এখন আমাদের সামনে হক স্পষ্ট হয়েছে থেকে একমাত্র শুধুমাত্র কেমন আল্লাহর গুলো আমি করবো আশি জিল নামাজের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ জবিসের মধ্যে আছে বান্দা বলে আলহামদুলিল্লাহ রবিল আল্লাহ বলে শাহ মের দা শুনবেন আল্লাহ তো শুধু খাজানুদ্দিনের দাঁত শুনবেন আল্লাহ তো শুধু অমুকার তুবুকের দাঁত শুনবে আমি গুণাগর আমার দা তো কি আল্লাহ শুনবে রসুল বলেন ভা তোর যেই দিন তুই মায়ের পেটে প্রথম প্রবেশ করেছি তোর সামনে কতগুলো বাকি ছিল প্রথমে সামান্য রূপ প্রবেশ করেছি সেখান থেকে রক্তপিণ্ড হতে হবে মাংসপিণ্ড হতে হবে এরপর সেখানে হার আসবে তার উপর বস্ত্র আসবে চার মাস যাওয়ার পর প্রাণ আসবে প্রাণ আসার পর একে একে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হবে সামনে কতগুলো ধাপ ভেতরে তোর রেজিট পৌঁছতে সক্ষম ছিল না আরে দুনিয়ায় আজকে যাদেরকে ডেকে ডেকে আপনাকে ডাকার সময় পাচ্ছিস না আরে তারাও তো সেই সময় তোর ডাক শুনতে পেতো না প্রতিটা ধাপে ধাপে যখন যা প্রয়োজন আল্লা ব্যবস্থা করে দিয়েছেন এমন আজীব ধরনের ব্যবস্থা করেছি মায়ের পেটের মধ্যে অথচ দুনিয়াতে চায় কোন পথ দিয়ে মুখ দিয়ে নাকি দুনিয়াতে আপনারা পি দিয়ে খান না আপনাদের এলাকায় খায় নাকি কেউ তো দুনিয়াতে খান মুখ দিয়ে সেখানে না দিয়ে কেন মুখ কি সেখানে ছিল না এই বাচ্চাদের মুখ থাকে না নাকি মুখ তো থাকে না ভিজিয়ে কানেকশন কেন আরে আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে আমি এটা একবারও ভাবি এই মুখটা আল্লাহ সৃষ্টি করেছেন কেন এই মুখ দিয়ে আল্লাহর কিতাবকে র করব। এই মুখ দিয়ে আল্লাহ দিয়ে এই মুখ দিয়ে তাবের বৃদ্ধাচরণ করব। তা উল্লত মুখ দিয়েছেন বড় মহান এক লক্ষ্য দিয়ে আল্লাহ চাননি বাংলা দুনিয়াতে আসার আগে নাপাক রক্ত দ্বারা তার মুখটা প্রথম ভাবেই নাপাক হয়েছে All like like right. আল্লা তো মুখে বানিয়েছে অনেক সম্মানিত কাজের জন্য আল্লাহ কামড়া কামড়ে করবে মুখ দিয়ে বান্দা তাগতের বঞ্চনা করবে মুখ দিয়ে বান্দা ইসলামের বিরুদ্ধে বলবে মুখ দিয়ে বান্দা কোরআনের বিপক্ষে অবস্থান নেবে মুখ দিয়ে বান্দা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের ঘোষণা করবে এজন্যাননি মুখ দিয়েছিলেন মহান এক লক্ষ্যের জন্য এজন্য মুক্ত আল্লাহ সেখানে নিরাপদ দেখেছিলেন তো বলছিলাম আমাদের সকল সম্মান সকল মর্যাদা সকল সকল মাহাত্মিক ভাবে আমরা এমন যুগ পেয়েছি যে যুগ হলো নব্য জাহিলিয়াতের যুগ নব্য জাহরিয়া যুগ বুঝেন এক জাহির যুগের গল্প করি ইতিহাসের পাতায় আর এক জাহির আছে আমরা সেই যুগে ছিল প্রত্যেকটা লিপ্ত ছিল কিন্তু তাদের সমকামিতা সীমাবদ্ধ ছিল কেমন এক পুরুষ আর পুরুষের সঙ্গে সমকামিতা করত কিন্তু সেই সমাজে এক নারী নারীর সঙ্গে সমকামিতা করতো না অনেক রাষ্ট্রের বিয়ে বেশি খারাপ কারা তারা নাকি আমরা সেই যুগে আমরা শুনি মেয়েদেরকে জ্যান্ত দার্ফন করা হতো শুনি না फिर जाए हटात नजर क्या देखाते সেই যুগের কথা আমরা ইতিহাসে পড়ি কিন্তু সেই যুগের মানুষেরা ইসলামের বানিয়েছেন জমিনকে বানিয়েছেন পাহাড় সৃষ্টি করেছেন চার সূর্যকে পরিচালিত করেন আল্লাহ বলেন দিত ঠিক আছে এগুলো তা আল্লাহ করে কিন্তু আমরা এমন এক যুগে আছি যেই যুগে নাস্তিকতার অবাক প্রসার আরে আল্লা সৃষ্টি করেছেন সুতরাং তার গোলামি করবে এটা দূরের কথা আল্লাহ যে আছেন তার খেয়ে তার পরে এই স্বীকৃতিটাই দেয় না চর্চা হয় আমাদের এখানে কোন বাদ স্বাধীনতা যে বাকস্বাধীনতা বাকস্বাধীনতা মেনে ইসলামের বিরুদ্ধে বলা যায় যেই বাকস্বাধীনতা মেনে ওরানের বিরুদ্ধে আইন করা যায় সেই বাক আমরা আছি কিন্তু কথা বলি বলতে চাই যেভাবে আল্লাহ দেখতে মনে হয় মুসলমান কিন্তু দেখা যায় তারাও তো জার্জাল এগিয়ে নেওয়ার প্ল্যানিং ব্যস্ত গোটা দুনিয়া দার্জালের পেছনে কাজ করে যাচ্ছে কারণ তারা চায় দুনিয়ার মুখে রাজত্ব তাদের থাকুক আল্লাহ হয়ে যাবে তাহলে রাজত্ব থাকবে তাদের আর মানুষ যদি বাদ দিয়ে ঈশার দলে ফিরে মানুষ যদি বাদ দিয়ে মাহদির দলে ফিরে মানুষ যদি বাদ দিয়েছে আমি জিজ্ঞেস করি আপনাদের সমাজ অধিক বেহায়া কমছেন পুরুষরা পুরুষরা তাও তো দেখি এই কেপনার যুগে লম্বা লম্বা কাপড় বড় কিন্তু যেখানে কাপড় লম্বা হওয়া দরকার ছিল সেখানে দেখি কমে কমতে কম তেমন জায়গায় এসে ঠেকেছে যার চাইতে আর কম সম্ভবই না তো তারা নারীকে কেন টার্গেট করলো নারী ক্ষমতায়ন পুরুষ খবর দায়িত্ব দিবা নারীকে দাও তা সব নারী না সুন্দরী নারী সব জায়গায় কেন নারী কোথাও তো আমরা দেখি না সুন্দর প্রতিযোগিতা। তেমন রং আয়োজন হয় কিন্তু সুন্দরী প্রতিযোগিতার আয়োজন তো নিয়মিত ছেলেদের ক্ষেত্রে সুন্দর ধান্ধা করে সব জায়গায় কেন নারীকে আকৃষ্ট করে কারণ আমরা বিশ্বাস না করলেও তারা জানে কথা শেষ করি আমরা বিশ্বাস না করলেও তারা জানে যে হাদিস আছে अधिकांश अनुसार नारी जे समाज नारी ठीक से समाज पुरुष ठीक हो जाए अपने घर दे आचरण देखें আপনি বাইরে বাইরে যতই মাফিস বোনেন যতই ভালো থাকতে চান ঘরে যদি ঠিক হয় ঘরে শুধু আগুনই জয় যার যা অধিকাংশ হবে নারী এমনকি আদি আছে মুসলমানরা ঘরে গিয়ে তাদের মা বোন স্ত্রীকে রসি দিয়ে বেঁধে ফেলবে এই আশঙ্কায় যদি না বা যে তারাও মনে হয় যা যাদের বাহিরে গিয়ে কারণ নারীদের মনটা মোমের মতো নরম এমনকি ইসলামের প্রথম শহীদ সুমাইয়া নদী নারী এমনকি আমি যদি তা কি করি তাহলে দেখব আজকেরই আজ মাসিল মনে হয় পুরুষের তুলনায় নারী পেন্ডের ছোট বেশি বেশিরভাগ জায়গায় এটা পাই সে অভিজ্ঞতা কর্তৃপক্ষ সকলের জায়গা হয়ে যাবে আমরা অন্য ভাইকে জায়গা করে দাও পেয়ে যাবো আল্লাহ সবাই আওয়াজ না করে একটা সামনের দিকে এগিয়ে আসছেন আল্লাহ কাছেন যে তার আওয়াজটা তার দাওয়াতটা অধিকাংশ মানুষের গানে পৌঁছে যাক এই জন্য আল্লাহ ইন্তজাম করে দিয়েছেন আমরা একটু অন্যদেরকে জায়গা করে দেই এই আমরাও সরি খাই तो दुनिया शुद्ध बोझाय तुम्हारा सब क्षेत्र इसलाम केंद ना कारण তোমাদের ধর্ম ইসলাম না তোমাদের থাকি আল্লাহ শাসন ব্যবস্থা আল্লাহ বিচার ব্যবস্থা এগুলো মুখে উচ্চারণ ভয় লাগে ইসলামী আই ইসলামী সরিয়া শব্দগুলো শুনল ভেতরে কাঁপতে থাকে তারা কিন্তু তলে তলে তাদের কাম ঠিকই দু একটা জড়িয়ে দেব ভারত এত বড় গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন জনগণের তাদের মত অনুযায়ী চলতে পারবো এটা নাবে তো গণতন্ত্র ভারতে মুসলমান না এক লাখ এক এত কয়েক ডজন কোটি মুসলমান সেখানে তো এত মুসলমান ভারতে তাহলে গণতন্ত্রের দাবিও তো হলো হিন্দুরাও যদি হিন্দুরা যদি আমরা যেমন হিন্দুদের পূজায় গিয়ে বাধা দেই আরে আপনারা ওদের বলি গিয়ে আপনারা আক্রমণ করেন তারা কেন আমাদের করবানের দিন গরু জবাই করলে বিনিময়ে আমাদেরও জবাই করে ফেলে रास्ता घाटे मतई अब साधारण मुसलमान केय श्रीराम ना बोलें जय आल्ला तुम्हें पिछले मिले फिल क गणतान्क राष्ट्र भाजपा मस्जिद भेगे बाबरी मस्जिद भागना जाना तो यह बस भागना था ना उन्नीस बिरानबे তোমাদের মন্দিরের জায়গায় মন্দির বানাও আমাদেরকে মসজিদে বসে আল্লাহ করতে দাও আমাদের মসজিদ ভেঙে সেখানে বানাতে কি এখন প্রকাশ্যেই বলা শুরু করেছে এই গোটা হিন্দুস্তান তার মানে ভারত বাংলাদেশ পাকিস্তান পুরোটা মিলিয়ে রাম রাজ্য অখণ্ড হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা হয় শিরোনাম যাওয়া হচ্ছে গণতন্ত্র গণতান্ত্রিক সরকার কাজ শুরু করে দিয়েছে তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আরো মুসলমানদের তোদের একটা মসজিদ আল্লাহ ঘরি ভেঙে সেখানে রাম মন্দির বানান এর তারা আমাদের প্রথম গণতন্ত্রে জিকির কর আমরা কলে তলে আমাদের কাম ঠিকই করব কাশ্মীর সত্তর বছর যাবৎ নির্যাতন চলে সেখানে এত যোগ পর্যন্ত তারা চেষ্টা চালিয়েছে দেখি গণতন্ত্রের শান্তির কথা বলে মানবাধিকারের কথা বলে বা স্বাধীনতার দোহাই দিয়ে ধর্ম পালনের স্বাধীনতার দোহাই দিয়ে আমরা নিরাপত্তা পাই কিনা দেখি সিস্টেমের ভেতর ঢোকে সিস্টেম চেঞ্জ করতে পারি কিনা গণতন্ত্রের নীতি সেখানে প্রযোজ্য হয় না আসামের মুসলমানদের উপর গণতন্ত্রের নীতি দেখা হয় না আর রোহিঙ্গা জাতির উপর সেখানে যে একই মানুষ রোহিঙ্গা রাজ্যকে জ্বালিয়ে দেয় তাদেরকে দেশ থেকে বের করে দেয় জাতিগত ভাবে নিধন করে সেখানে এসে শান্তি প্রয়োগ হয় না তাই বলে শান্তির নোবেলও কেনা যায় না যায় তোমরা গণতান্ত্রিক রাষ্ট্র থাকো তোমাদের রাষ্ট্র নিয়ে আমাদের প্রথম কেবেলায় থাক দেওয়ার কি দরকার প্রথম কেবেলা দখল করে থাকো বহুকার আগে মন্দির বানা দে অথচ আমাদের কাছে আমাদেরকে মেরে ফেলাটাও সহজ আল্লাহর ঘরে হাত দেওয়া যায় নাকি আপনাদের না কেউ যদি এই কোরআন অবমাননা করতে আসে समाज समाज जै लोकता बेन से दाड़े गए बल्बे तोर पाए पड़े बोली अवमाना करिस ना प्रयोजन एम विश्वास আমাদের এই জাতীয় শুধু মুসলিম দিকেও যদি তাকাই যে মুসলমান একদিন নামাজে আসে না যে ঈদের নামাজও আসে না জুম্মার নামাজও আসে নাচয় মুসলমান অবমানন করতে এসেছে আল্লাহ ঘরে আগুন দিতে এসেছে অথবা মসজিদের ভেতর মূর্তি ঢুকাতে চায় সেও তো বলবে খুর কাজ করিস আমাকে মেরে ফেল তারপর আল্লাহ Bem. Então, sou নামাজ না পড়ুক রোজানা রাখুক তারপর ভেতরে যতদিন সেই নিভুনি ভোগ অগ্ন সুলিঙ্গ আছে সামান্য বারুদের পরস্পের সে অগ্নি ফুলিঙ্গে চলে এসবে আর একজন সাবধান ইসলাম সতনা যে আমার সাহায্য আল্লাহ আমার নবী কে মদরে সাহায্য করেছেন উহুতে সাহায্য করেছেন খন্দ কে সাহায্য করেছেন তাবুকে সাহায্য করেছেন তবুকে সাহায্য করেছেন একই আল্লাহ আছেন নাকি নাই সন্দেহ আছে একটা ঘটনা বলি আমার নবী একদিন ময়দান থেকে ফিরছেন ফেরার পথে উপর বেলা সবাই ক্লান্ত রসোল্লা রসল্লাম তার সাহাবিদেরকে বললেন তোমরা এক কাজ করো যেহেতু দুপুর বেলা করে তোমরা এসেছ যাও তোমরা সেখানে গিয়ে বিশ্রাম গ্রহণ করা শুরু করেছে সবাই এদিকে খেয়াল দেন নয় করে রথম উল্লাস একটা বাবলা গাছ ছিল সেখানে সেই ময়দানের এক বাবলা গাছ ছেড়ে বিশ্রাম গ্রহণ করলেন রসুল্লা সালামে ধুলিয়া রেখেছেন বাবলা গাছের ডালে সাহাবিরা আশপাশে নেই কারণ মরুভূমিতে গাছ খুব থাকে না দূর দূরান্ত একটা গাছ থাকে যে যেখানে জায়গা পেয়েছেন সেখানে গিয়ে বিশ্রাম গ্রহণ করেছেন আমরা রসুল দেখা के के रसुल गलार ऊपर तुम्हें मोहम्मद से तो भेबे रसुलने हाथी बाचा করেছি। ইসলাম নাজিল করেছি আর আমি আল্লাহ হেফাজত করছি ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন শুধু আল্লাহ বলছেন বলছি আপনি অবলীলায় সব পৌঁছে দিন পুরানের সবগুলো আয়াত পৌঁছে দিন একটা গোপন করবেন না আমাদের মত না সারা জীবন ঘুরে ঘুরে একশো দশ আয়াতি করবেন বাকি আয়াত উল্লেখ করবেন না জন্ম থেকে মৃত্যু সমাজের অশিক্ষিত মানুষেরাও যদি তারপর করা হয় সব পৌঁছাতে থাকুন যদি সব না পৌঁছান মনে রাখবেন রাসুল হতে পারেন আপনি আপনার কিন্তু সেই যে কথা সব পৌঁছাতে গেলে কখন আবুল হাব কেড়ে আসবে কখনো আবুল হাব এক দেবে কখনো অধবা সাই শান্তিতে থাকতে দেবে না কখন আবু তান করে। সে হত্যা করতে চাইবে কখনো গেরিনা অ্যাটাক হবে কখনো রসুরের ঘর ঘেরাও করে ফেলা হবে কখনো রসুন গেলে তার উপর উটের চাপিয়ে দেওয়া হবে কখনো রসুন কালিমার চাওয়া দিয়ে গেলে তখন করে করতে থাকবে কেউ চার চাপ মারতে থাকবে এক নর ধর্ম রসুলের গড়ায় কাপড় বেঁচিয়ে শ্বাস শুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাবে এগুলো হতে থাকবে কিন্তু নদী ঘাবড়াবে গোটা দুনিয়ার মানুষ যদি চায় শুধু কোরআন থাকুক কিন্তু কোরআন ওলা থাকতে পারবে না শুধু কোরআন থাকুক খুব জাদুঘরে পড়ে কোরআন জানা কত নবীর ক্ষেত্রে এমন হয়েছে রসুল বলেন মাথা উপর কোরআন রেখে গোটা দেহকে দ্বীক্ডিত করে দেওয়া হয়েছে তাই বলে আল্লাহ জমিন থেকে ইসলামের লড়কে তারা তারা সুরতে সফল হয়ে যাবে ইসলাম বুঝি এখানে নিঃশ্বাস হয়ে যাবে কিন্তু তারা জানে না ইসলামের হেফাজতার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আল্লাহ তারা প্রস্তুত করে দেবে দুইশুকুটি রাসুলের যুগে তো এভাবে পকের কথা বলতে পারতেন না মক্কার মধ্যে এভাবে সাহাবিজের কে একত্রিত করে মাহফিল করবেন মাহফিল করবেন মিরাদ মাহফিল করবেন ভাঙাই যেত না কথা বলবেন কোথায় আল্লাহ ছিল না যে যেভাবে পারো সুযোগে সেখানে চলে এসো আমি নবী তোমাদেরকে কোরআন শিখাবো আমি নবী তোমাদেরকে ইসলাম শিখাবো যেহেতু আমাদেরকে স্বাধীন ইসলামের কথা বলতে চাই না তাই বলে সেখানে আমরা ইসলামের কথা বলে যাই এমনকি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গায় বসেও যদি ইসলামের কথা বলা না যায় প্রয়োজন সেই জায়গা ছেড়ে দেব তারপর ইসলাম ছাড়বো না বাংলাদেশের দাম বেশি নাগ্রহ করবে না যে মসজিদ হারামের ভেতর নামাজ পড়লে এক লক্ষ রাখা নামাজ এক লক্ষ টাকা নামাজ কয় লাগিয়ে আমরা পড়ি বলেন না নামাজ এক বছরে হয়তো দুই घा श्रमार नवी जीवने त्रिपन्नता बचर का मक्का केटे से आलोकित दिन गुलटे से শেষ সময়টাও তার যৌবন সব কিছু কত ইতিহাস এখানে জড়িত আছে আমার নবীন স্বজন এখানে আমার নবীন সবই এখানে তারপর যখন দেখলেন এখানে থেকে আল্লাহ কথা স্বাধীনভাবে বলা যায় না আল্লাহর দিক স্বাধীনভাবে পালন করা যায় না ইসলাম এবং কোরআন সমাজে সর্বত্র দেশের পরতে পড়োতে প্রতিষ্ঠা করা যায় না আমার নবী মক্কায় পড়ে থাকেননি আমার নবী আল্লাহর ঘরে পড়ে থাকেননি বের হয়ে যখন যাচ্ছেন বারবার পেছনে ফিরে তাকাচ্ছেন নবী দুই চোখে আর বলছেন বের না করে দিত আমাকে যেতে বাধ্য করত তোমার ভেতরে থেকে আমি শতবার ইসলাম পালন করতে করতে যদি ব্যর্থ না তোমাকে ছেড়ে যেতাম না আমার নবী ভাগেননি পালাননি আমার নবী ভিত ছিলেন না আমার নবীর আল্লাহ তাহিদের আগাম দিয়েছেন তা অনী উচ্চিত করেছেন সেই কাবায় শুধু না সেই মসজিদ হারামে শুধু না সে গলিতে একমাত্র আল্লাহ হর্বরে ধ্বনি উচ্ছাগিত হয়েছে যে সবচেয়ে দামি সম্পদ হলো আমাদের সবচেয়ে দামি সম্পদ হলো কোরআন যেই আল্লাহ এই কোরআনের দ্বারা সাড়ে চোদ্দশো বছর মুক্তি রয়েছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন অর্থাৎ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম সুতরাং কোনো কিছু হবে না একটা জিনিস বাদ আরেক বেসুন্নতি ধরো না করে থেকো কিন্তু খবরদার ইয় ইসলামের নামে নতুন যা কিছু উদ্ভাবিত হয় আবিষ্কার হয় সেগুলো থেকে বেঁচে থাকো সর্বযুগে অভিন্ন সব দেশে অভিন্ন সব এলাকায় অভিন্ন যেই আজান আমরা দেয় একই আজানে তোমাকে নাকি যে কোরআন আমরা তুরস্কের মুসলমানরা একই কোরআন পড়ে আমি জানি না এখানে হয়তো একরকম ফরিদপুরে একরকম রাজবাড়ি একরকম কুষ্টি একরকম পার্বত্য অঞ্চলে একরকম উত্তরবঙ্গে একরকম এক এক জায়গায় এক একরকম এমনকি কেউ কেউ তো মূল জিনিস ঠিক রাখে ব্যাখ্যাই পারতে দেয় যেমন বলে লা না বলে মোহান রসুল্লাহ এই কালেমা শুধু তোদের এই নেই কালিমা আমাদের কাদিয়ানি তোর তাহলে কি সমস্যা কালেমা যদি আর ক্ষয় হয় তাইলে তোর আমাদের কালিমার ভাই হওয়ার কথা না আরে বলেন না ভাই কালিমা ভিন্ন হলে তো আমাদের সঙ্গে তাদের বিরোধী তো থাকবে কালেমা এখন ভাই হওয়ার কথা তাহলে তাদের সঙ্গে দ্বন্দ্ব কেন তারা বলে আমি মহান নেতা মির্জা বসি তারা বইয়ের মধ্যে রাখে যে মুসলমানদের কালিমাই আমাদের কালিমা কিন্তু সাধারণ মুসলমানরা কালেমার ব্যাখ্যা বসেনি যদি প্রকৃত মুসলমান হতে চাও আমাদের কাছ থেকে কালেমার ব্যাখ্যা শুনে নাও সে লিখছে এই যে কালিমার লাস্ট একটা মোহাম্মদ রসুরুল্লাহ পাকিস্তানের পূর্ব পাঞ্জাবে কাদিয়ার নামক গ্রামে পুনরায় মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ারের রূপ ধরে জন্মগ্রহণ করেছে কালেমার শব্দ ঠিক আছে কিন্তু তো ফিরে আসতে হবে বোনের দিকে ইসলাম থেকে যদি গোটা দুনিয়া আমাদেরকে ফিরিয়ে রাখতে চায় যে পন্থাই হোক লোভ দেখিয়ে হোক টাকার মুহে ফেলে হোক নারীর আনতে চাই ফিরে আসতে হবে আনে ফিরে আসতে হবে ফিরে আসতে হবে সাড়ে চোদ্দশো বছর আগের ইসলাম হ্যাঁ ফেতনা থাকবে ফেতনা শুধু থাকবে না ফেতনা বাড়বে আগে গেছে সবচেয়ে বড় ফেতনা ফেতনা ধাপে ধাপে বাড়বে এমনকি রসুল বলেন আমার মুসলিম अंधकार रतर मत फेदना आसार आगे जल्दी जल्दी नाओ कारण शीघ्र ही समय आसते जाल करके মানুষ সকালে থাকবে মৌমিন বিকালে হবে কাফের বিকালে থাকবে মমিন সকালে হবে কাফের যদি ও রজী আহ মেনান দুনিয়া মানুষ দুনিয়ার সামান্য সামান্য সাথে তার ইমানকে ইমানি করে দেবে দিন কে বিক্রি করে দেবে ইমান হয়ে যাবে কুচোপাতার পানির মতো সকালে আছে বিকালে নাই বিকালে আছে সকালে নাই ফেটলার যুগ কেউ বলে ওদিক যাও আসমান জমিন এক একজন এক একদিকে ডাকে যাবো কোথায় ইসলাম একটা তো একটা আমরা তো আমাদেরকে একদিকেই ডাকেন তার মানে ইমান ঢুকে গিয়েছে সমাজের পড়তে ইসলামের নামে কিছু না ঢুকিয়ে দেয় শেখায় ইসলামের নামে সবকিছু লাগায় তুই শুধু পরিচয় দিবি তুই মুসলমান বেশ মরলে বলে হয় কিন্তু না ইসলাম নেতা হবেন থেকে ইসলাম নিতে হবে জীবন থেকে কারণ আমার আল্লাহ একুশ নম্বর বিশ্বায় সুরে তেইশ নম্বর আল্লাহকে পেতে চায় শেষ দিবসের শান্তি চায় সমৃদ্ধি চাই নিরাপত্তা চায় এবং আল্লাহকে বাস্তবিক করছে বেশি সুতরাং করি যদি আমাদের পাগল বলতে চাই मारवा सफाई क्या दूर दूरी करो ये पागल छटफटानी क्योंकि प्रकृत मुसलमान पागलि তার জীবনটাও তার সাথে প্রমাণ করতে প্রকৃত মুসলিম ছেলের গলায় জবাই চালাও ছেলেকে জবাই করে ফেলো ইব্রাহিম বলে মুসলিম আমি সর্বপ্রথম আত্মসমর্পণ করি দ্বিতীয় হতো সবার ইসলাম যেহেতু আল্লাহ তারা মুক্তি রেখেছেন শুধু নব্বের মধ্যে ভুট খাচ্ছি একটু ফিরে আসা দরকার জীবন তো চলেই গেল কারো জীবনের দুই তৃতীয়াংশ কারো তিন চতুর্থাংশ কারো ছয় ভাগের পাঁচ ভাগ এক একজনের এক এক চলে গিয়েছে আল্লাহকে রাখতে পারছি না আরে আজকে যদি আমাকে কবলে রেখে আসে কাল রাতের বেলায় এই স্ত্রী সন্তান তো আমার কবরের সামনে যেতেও ভয় পাবে আরে দুনিয়ার অন্য মানুষ কথা যাদেরকে খুশি করার জন্য যাদের আদেশ পালন করার জন্য আল্লাহকে অবলীলায় নারাজ করে ফেলি তারা দূরের কথা আল্লাহ জানানি আর দিন এমন ভয়াবহ দিন হবে দুনিয়ার অন্য লোকের কথা বাদ মানুষ ভাইকে দেখে পারবে পাকে দেখে পাড়াবে স্ত্রী সন্তানকে দেখে পাড়াবে দুনিয়ার মানুষকে আল্লাহর দুশ্মনদেরকে রাজি করার জন্য আল্লাহকে নারাজ করে ফেললাম না ইমানের সঙ্গে কুফর মিশ্রিত করলাম না হকের সঙ্গে বাতিল কে মিলিয়ে ট্যাবলেট বানিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম না অনেক তো হলো এখনো সময় আছে একটা বার ইউটার্ন নেই একটু ইসলামের দিকে ফিরে এসে দেখি আসলে শান্তি কোথায় मारि मोहम्मद मना दिन पर फेल अपर दिखे खनिफुल सिक्यूरिटी ना प्रकार फोर्स ना অন্যান্য রাজা বাচ্চাদের পক্ষ থেকে দূতরা আসবে যেত আরেক তোমাদের এই নাকি তোমাদের আমির প্রবে নিয়ে যাচ্ছেন দুনিয়ার কেউ বিশ্বাস করতে পারছে না এই মানুষটাই নাকি আমিরুল মেয়ের ওমরুল হাত যার নাম শুনলেও তা হুটের মসলাদে আগুন লেগে যায় যাকে দেখলে মানুষ কারণ রসুল বলেন না ইমান ইমানের স্বাদ পেয়ে যাবে তার মানে কি স্বাদ আছে আমরা পাই নাই নামাজের স্বাদ পাইনা রোজার স্বাদ পাইনা যে পায়। তার তো নামাজেই ভালো লাগে তাকে যদি এক কোটি টাকার আমার চোখের শীতলতা রাখা হয়েছে হয়েছে। বলিউডে আর পর্দায় কিন্তু প্রকৃত মুসলমান বলে না আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে তার মানে ইসলাম পালনের মধ্যে মজা আছে a ইমানের মজা সবাই পায় না পুকুর ইসলামের দিকে যখন বীরে মাউনার করা হয় একজন ছিল আমার আপন মামা হার মিলহাম যখন তার উপর অ্যাটাক হয় তিনি লুটিয়ে পড়েন এক হাত দিয়ে মাথা থেকে আর চেহারা থেকে রক্ত হচ্ছিলেন আর মুখ দিয়ে চিৎকার করে বলছিলেন তার চোখে আবদুল্লাহির হুজাফাকে যখন যে সামনে নিয়ে যাওয়া হচ্ছে গরম টেলের মধ্যে ফেলে দেওয়া হবে হুজাফার চোখ থেকে পানি সরছে রোমের বাচ্চা বলছে কি রে ভয় পেয়ে গেলেনাকি তাহলে এক কাম কর ইসলাম ছাড় খ্রিস্টান হয়ে যাক তোকে ভালো মাত্র দেবো জীবন অফার করছি। আমার গায়ে যতগুলো পোষণ আছে আমার যদি এতগুলো জীবন থাকতো আর জীবন আল্লাহর পথে কোরবান করতে পারতাম কে দিন না আল্লাহর সামনে কিছু নিয়ে হতে পারতাম আমি খোরাতে খোঁড়াতে জানলাম এই অবস্থা কেন হয়েছিল কারণ তারা প্রকৃত ইসলামকে ভালোবেসেছিলেন আল্লাহকে ভালোবেসেছিলেন তো যদি প্রকৃত ইসলামকে ভালোবাসে সর্বশেষ কথা যদি প্রকৃত ইসলামকে ভালোবাসি আমাদের লাইফ স্টাইল দুনিয়ার আর কখন যে আম্লাহকে বাদ অন্যদের গোলাম হয়ে গিয়েছে আমরা নিজেরাও জানি না এই যে আমরা ভাবছি কোরআন বাদ অন্যান্য শিক্ষা দীক্ষাই আধুনিকতা আমরা ভাবছি এই হুজুরদের মতো এই পোশাক আশাক এইগুলো সেকেন্ডে পণা শার্ট প্যান্ট টাই শার্ট এগুলোই হচ্ছে আর দাঁড়িয়ে কেটে ফেলা এটাই আধুনিকতা এই যে ধাপে ধাপে আধুনিকতার সংজ্ঞা চেঞ্জ করে ফেলছি আল্লাহর শিখানো আদর্শ রসুলের দিয়ে যাওয়া আদর্শ আমার কাছে সেকেলে পোনা আমার কাছে প্রাগৈতিক শিগত আর দুনিয়ার কাশ্রিকদের আদর্শ আমার কাছে আধুনিকতা তার মানে কি মুখে যদিও সারাদিন বলি এই দাবি মুখে আল্লাহ করি না দুনিয়ার কাপের মুসিকদের গোলামি করি এই জন্য তাদের কাছ থেকে রিজেক্টেড পণ্য যদি আসে তাদের বুস্তা পচা মান বুস্তা পচা তন্ত্র মন্ত্র সেগুলোকেই মনে করে আধুনিকতা সেটাকেই মনে করে আমাদের শান্তি মুক্তি আমাদের মাহাত্ম আমাদের ইজরত সম্মানের প্রতীক তার মধ্যে আমাদের সফলতা কিন্তু হওয়া দরকার তো ছিল ওইটা যে সময় প্রকৃত মুসলমানের সংখ্যা কমে যাবে আর যেই ক্ষুদ্র দল পর থাকবে যারা কখনো হকের পর ছাড়বে না যার অবাধে হত্যা করতে থাকলেও যারা কালেমার আওয়াজ বলবে না আল্লাহ আমাদেরকে সেই ক্ষুদ্র হকমন্ত্রী দলের অন্তর্ভুক্ত করুন